আলাপ হলো আর কি তো মৃগাঙ্ক প্রবোধ মৈত্র মৃগাঙ্ক শেখর রায় এখন ধ্রুবগুপ্তা তখন পূর্ণেন্দু পত্রিকা নিয়ে পূর্ণেন্দু পত্রী ওদের সঙ্গে বন্ধু ওদের ওরা নিয়ে চর্চা করছে লাইম লাইট বলে এরা পত্রিকা বের করেছে তা ওদের সঙ্গে আলাপ হয়তো ওরা আমাকে ওদের থেকে আমি জুনিয়ার ধ্রুব মিলাঙ্ক পড়েছে আমি দেখেছি ভক্ত ইত্যাদি তো ওরা আমাকে বললো যে এরকম ওদের একটা থিয়েটার গ্রুপ আছে সেখানে যদি আমি করি নটো নটোপিঠ নাকি ওরকম নাম একটা সেখানে যদি থিয়েটার করি আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি করবো আপনাদের সঙ্গে তারপর ওরা ওদের বেশ কয়েকটা নাটক টাটক হয়েছিল সুকুমার রায়ের ছালা পালা হয়েছিলামের ওইটা কি জানি এটা এটা কি মনে নেই আমার ঠিক মনে পড়ছে না পরশুরামের একটা গল্প নিয়ে ওরা হয়েছিল তারপরে নাটক তার আমি আগে আর কি কয়েকদিন পরেই করলেন মহাজাতি সদনে পারফরমেন্স মানে ওই দু তিনটে নাটক মহাজাতি সদনে করলেন আর দু তিনটে অভিনয় করলেন তার কয়েকদিন পরেই তো উনি মারা গেলেন শিশুর বাদুরী তখন তো একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন তার প্রোডাকশন টোডাকশন মানে কিছুই ভালো লাগেনি আমার হ্যাঁ এবং িয়াম কারণ তখন আমি যে এক্সপোজার পাচ্ছি তার সঙ্গে মিলছে না এটা তাহলে কেন শিশির এত নাম তাহলে কি ব্যাপার এই এই কতগুলো কিন্তু এই কথাগুলো প্রশ্নগুলো মনে এলো এটা আমার তারপরে পড়াশোনা করে জানতে পেরেছি নিয়ে সেখানে যদিও সেগুলো খুব শখের থিয়েটার বলব শখের থিয়েটার এই থিয়েটার নিয়ে যখন চর্চা করছি এবং আবার দমদমে ওই আমার নাট্যপিট দমদমের চলছে এবং আমি নিজে ছেলেকে নিয়ে একটা করে ওই আমার বাবার নাটকও করেছি ওখানে পরে আবার আমাদের নাটক অজিত গাঙ্গুলের একটা নাটক আমি নিজে প্রডিউস করি সেই নাটকটা নিয়ে যেটা আমরা আগে প্রেসিডেন্সি কলেজেও করেছিলাম সেই নাটকটা নিয়ে আমরা তো তখন বয়স আর কত অভেক করি আমি প্রায় বলছি তখন সরি করতে করতে থিয়েটার গুলো করছি এবং তখন গেছে এই এইভাবে গেছে দেখলাম বহুরূপী একটা বিজ্ঞাপন এক বছরের কোর্স শিক্ষাবিদ তা আমি অ্যাপ্লাই করলাম যে আমি বহুরূপ তখন আমাদের কাছে একটা আদর্শ থিয়েটার শিক্ষার স্থান বহুরূপে আবেদন করলাম একটা বাড়িতে বেলা দেখলাম বিশাল আয়োজন তিন চারটে ঘরে ইন্টারভিউ হচ্ছে এবং প্রচুর লোক মানে ইয়াং ছেলেদের মধ্যে তখন নাটক শিক্ষা এবং ভালো ভালো ছেলেপুলেও দেখতে শুনতে ভালো মনে হলো এরকম ছেলেপেলে প্রশ্ন জিজ্ঞেস করলেন পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করলেন ব্যাকগ্রাউন্ড বিষয়ে জিজ্ঞেস করলেন কবিতা পাঠ করতে বললেন ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস জিজ্ঞেস করলিন্ন নাটকের ইতিহাস সম্পর্কে একটু জিজ্ঞেস করলেন করে মনে হলো খুশি হলেন পরে আমার ডাক এলো যে তুমি যোগ দিতে পার তারপর বহুরূপীতে গেলাম বহুরুপী মানে ইলেভেন এ নাসন রোডে ওই সমুদ্রের ফ্ল্যাট ওই বাড়ি বাইরের ঘরে বসা হতো ওই বাড়িতে তা ওইখানে আমরা বিকেল থেকে যেতাম বিকেলে ক্লাস হতো বিকেলে মানে একদিন কুমারদা বই থেকে পড়ালেন একদিন ছেঁড়াতারের নাটক হচ্ছে সেই সেট গুলো কি করে হচ্ছে রাত্রি বেলা মানে মর্নিং শো সারা রাত ধরে সেট কাজ হতো সারা রাত ধরে কষ্ট মিস্ত্রি হতো ওইগুলো দেখতাম আজকে বলো যে সন্ধ্যাবেলা হতো কিছুক্ষণ পড়াশোনা হতো কিছুক্ষণ রিহার্সেল হতো তবে আমার মতো ধরুন সত্যি বলতে কি বলি আর ওই ক্লাসরুম ব্যাপারটা আমার তখন মানে ভাল লাগতো না আমার মনে হতো যে অন্য আরো প্র্যাকটিক্যাল কাজ করার সুযোগ কত কত পাওয়া যাবে এইগুলো ভাবতাম যাই হোক তো বহুরূপীতে बैच अरुण हिमाशुरा अरुण अभिनय अरुण के गुलर पार्ट दे আর তখন ওই গোকুলের সঙ্গে যারা ঢুকে তারা আমাদের তো কি আনন্দে ঢুকবো বাড়ি থেকে বললো খাপি শার নিয়ে এসো ছেঁড়া ঠেড়া যা সেটা আছে নিয়ে এলাম এগুলো পছন্দ করলো সেগুলো ঘুরে নামলাম স্টেজে নিয়ে নামলাম খুব কম দেখতাম মানে সমুদায় একটু বলা যায় কি যে রক্তকর বিজার মতোই একটু আড়ালেই বেশি থাকতেন খুব একটা মানে ইয়ে মুহূর্তে আসতেন আর কি তাছাড়া ওই পুরোনো নাটকে রিভাইভাল অন্যরাই দেখাতো ধরুন বাচ্চা বাচ্চাদা টাচাদা মানে আমাদের শোভেন মজুমদার টজুমদার এরা দেখাতেন অনেক সময় তা মনে আছে যে ছেঁাতারের ইয়ে হচ্ছে ওই প্রথমে যেটা বোধ কাজনের দৃশ্য গাজনের দৃশ্যে ঢুকবে তা আমরা ঢুকবো আর কি ওই নাচ গানের সঙ্গে ঢুকবো ঠিক আছে নতুন যারা আছে তারা ঢুকব তখন বসে আছে কয়েকজন শোভেন্দা বসে আছেন শোভেন্দা লিডার নাচ শোভেন্দা বসে বসে দেখছেন কার কিরকম হলে লতিকা বসু অভিনয় করেন বহুরূপীতে লতিকা বসু পাশে বসে আছেন বহুরূপিতের আর অমরদার দার ভূমিকা ছিল অন্যরকম অমর দাকে সবাই আমরা জমের মতো ভয় এবং একটু দেরি মানে একদিন যখন বিশ্বরূপায় তখন বিশ্বরূপায় নিয়মিত শো হতো আমাদের আচ্ছা বলবে এবং বিশ্ব রূপায় ঢুকছি একদিন আমার দেরি হয়ে অফিস থেকে ফিরতে দেরি হয়েছে হ্যাঁ ঘড়িটার দিকে তাকালেন খালি মানে ঘড়িটার দিকে দমবন্ধ করা মানে খোলা মেলা নয় যেন আর আমি চিরকালে একটা ব্যাপার কি মানে যেটা আমার হুইচ এস মাই মানে কি বলবো মিসফরচুন অলসো ইন ম্যানি যা যেটা মনে হয় সেটা বলে ফেলি যার জন্য আমার মানে থিয়েটার ওয়ার্ল্ডে আমার মানে কারু কারো ধরে চলতে পারি না কাউকে কাল্টিভেট করা কাউকে তেল দিয়ে চলা কাউকে মানে সে সে ক্রিটিক ব্যানার্জি হোক সেন্ট্রাল সঙ্গীত নাটক হ্যাঁ কাউকে কোনোদিন কালটিভেট করতে পারিনি যার জন্যে আমি জানি যে কারোর থেকে কোনোদিন ফেভার পাবো না চাইও নি এটা জানি এই মানসিকতার জন্য আমার বহুরূপ লাগতো যে একটা সমুদায় সবাই হেরুন তরস্থ হয়ে গেল হ্যাঁ সমুদায় হাসলেন তো সবাই হাসলো নাহলে কেউ না সমুদ্র রসিকতা করলেন তো সবাই হাসলো মানে এরকম একটা আমার মনে হলো যে আমি পাইনি বলে আমার মনে হলো এবং ওইখানে ওদের যে কথাবার্তা একটা রেজিমেন্টেশন সবাই একরকম কায়দা করে কথা বলে সুন্দর করে সবাই রকম ব্যবহার করে ওই যে রকম হয়ে যাওয়া এটার বিরুদ্ধে আমার বিদ্রোহ হতে রাজি নই আমি শিখবো একটা ঠিক ছাঁচে ঢালাই না হলে কি হয় দেখেছি যে পাত্তাও পাওয়া যায় না মানে মদাকের কাছে এবং সেই জন্যে আমি আহ মনে আছে আমার যে আমরা এক মাঝখানে টিফিন বেঁকে বেরোতাম বেরিয়ে এসে আর যারা ছিল আর কি এবং আলটিমেটলি ডিসাইড করুন যে আবহাওয়া আমার জন্য নয় মানে আমাকে ওই বন্ধ ইয়ে জায়গায় আমার আমার পোষাবে না হ্যাঁ আমি ছ মাস পরে আচ্ছা তাহলে সেদিন এখানে কথাটা শেষ করেছিলাম এবার আজকে আবার আরম্ভ করছি আজকে তারিখ হলো তেরো তেরোই একটা হচ্ছে যে এই সময়টাতে কিন্তু ধরুন এই ষাট একষট্টি সালে আমরা কলকাতার থিয়েটারে প্রথম লেখালেখির মধ্যে আমরা তখন লিখতে শুরু করছি জাস্ট যে ওই থিয়েটার গ্রুপে দ্য ডিরেক্টার ইজ সুপ্রিম এবং একটা প্রচণ্ড তার ডিসিপ্লিন এবং কন্ট্রোল এইটার একটা কনসেপ্ট ধারণা এইটা আমরা কিন্তু বলতে লিখতে সকলেই প্রায় শুরু করেছি এবং ইটস এ থিয়েটার টোটালি এটা মানতে হবে এখানে নতুন থিয়েটার আলাদা শিশুগুলো থেকে শিশুগুলো বসে কন্ট্রোল এক্সারসাইজ করতে পারেননি আমাদের থিয়েটার সেটা হওয়া দরকার ওভারঅল কন্ট্রোল ওভার অল দ্য ব্রাঞ্চেস অফ থিয়েটার ডিরেক্টরের সুপ্রিম অথরিটি ডিরেক্টর সবটা বোঝেন জানেন তার কাছে সাবমিট করতে হয় বাকি সকলকে অ্যাক্টর কখনও ছাপিয়ে উঠবে না ডিরেক্টরকে এই ধ্যান ধারণাগুলো কিন্তু তখন খুব ছড়াচ্ছে এবং সেই দিক থেকে কিন্তু দেখলে বহুরূপিতে শম্ভুবাবু যেটাকে ইম্পোজ করেছিলেন এবং যেটা বহুরূপী মেনে নিয়েছিল সেটা কিন্তু থিওরেটিক্যালি জাস্টিফায়ড হয়ে যায় এবং আমরা প্রায় সকলে তখন সেটা মেনেও নিতাম তারপরে এত বছরে মানে প্রায় চব্বিশ বছর হয়ে গেছে তারপরে একষট্টি সালে পরে আপনি অনেক রকম থিয়েটার এক্সপিরিয়েন্স মধ্যে দিয়ে গেছেন ইউ হ্যাভ সিন রিভাইভাল অফ দি ওল্ড অ্যাক্টার্স থিয়েটার ইন আস আবার অ্যাক্টার বেশ বড় হয়ে উঠছে পুরোনো থিয়েটারের ধরণে ডিরেক্টর অ্যাক্টারের টেনশানস সবটা দেখেছেন থিওরেটিক্যালি আপনি কি এখন মানবেন স্বীকার করবেন যে থিয়েটারে টোটালি এ ডিরেক্টার মিডিয়াম আমার থিয়েটারের জীবনে দুদিন আগে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেছে সে বিষয়ে পরেই বলা যাবে সেখানে দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে যে থিওরিটিক্যালি যে ব্যাপারটা আপনি বলছেন ষাট সালে যেটা ফেনোমেনান ছিল সেটা খুবই যথার্থ ছিল আমি মনে করি নিশ্চয়ই যে থিয়েটারটা ডিরেক্টার থিয়েটারে ছিল তখন ওই ডিসিপ্লিনটা ইম্পোজ করে ভালো থিয়েটার করা যেত এবং এটাই একমাত্র পথ তখন খোলা ছিল বলে আমার মনে হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে ব্যাপারটা একটা ফাঁক থেকে গেছে সেই ফাঁকটা হচ্ছে যে এই যে থিয়েটারটা যারা করছে তারা কতগুলো মানুষ নিয়ে তো কতগুলো মানুষ নিয়ে সংগঠন সে সংগঠন থেকে থিয়েটারটা হচ্ছে সে সংগঠন থিয়েটারটা করছে সেখানে একজন লোক থাকে সে ডিরেক্টার এবং সে সমস্তটা স্টিয়ার করছে সব কিছু তার শিল্পগত সমস্ত দিক আয়োজন করছে সাজাচ্ছে সাজিয়ে সে একটা জিনিস তৈরি করছে এবং তাতে অন্যরা কন্ট্রিবিউট করছে কিন্তু আলটিমেটলি ইটস এ ডিরেক্টার্স প্রোডাক্ট কিন্তু তার জন্যে যে সাংগঠনিক চেহারা যেটা দরকার যেটা ডিরেক্টরকে এই ক্ষমতাটা সাংগঠনিক দিক থেকেও দেবে কারণ আমি দেখি আমার অফিসে আমি দেখি যে ধরুন আমাদের যাদের নিয়ে কাজ করতে হয় টেলিভিশনে আমরা স্টাফ আর্টিস্ট স্টাফ আর্টিস্টদের কাজ করতে হয় ক্যামেরাম্যানকে নিয়ে অমুককে নিয়ে তমুককে নিয়ে কিন্তু তাদের ওপর যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা সেটা কিন্তু এদের নেই এরা খুব ভালো জানে কারণ স্টাফ আর্টিস্টদের নেই সেটা রেগুলার গভর্নমেন্ট সার্ভেন্ট যারা আছে টিভি সেন্টারে তাদের আছে তার জন্যে কি হয় ওরা স্টাফ আর্টিস্টদের বৃদ্ধাঙ্গুষ্ট ব্যাায় বেশিরভাগ এবং কেন কারণ জানে এই লোকটা আমার কোনো ক্ষতি করতে পারবে না এই লোকটা আমাকে রুটিতে মারতে পারবে না হ্যাঁ রুটি রুজি এর কাছে মাথা ঠিক তেমনি থিয়েটার ডিরেক্টরের আমাদের যে স্ট্রাকচার গ্রুপ থিয়েটার নামের যে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল সেটা তো প্রয়োজনে তৈরি হয়েছে সেটাকে আমরা একটা প্রলেপ দিয়েছি গ্রুপ থিয়েটার নাম দিয়ে নাম করেছি গ্রুপ থিয়েটার কিন্তু সত্যি কি এটা গ্রুপের ডিসিশনে গ্রুপের ভাবনা চিন্তার সম্মিলিত গ্রুপের একটা রিফ্লেকশন ওই প্রোডাক্টে পাওয়া যায় আমার তা মনে হয় না বহুরূপি থেকে শুরু করলে কিন্তু সেই ক্ষেত্রে সেই ডিরেক্টরটা তাহলে এক মানে এমনি ক্ষমতা কী সাংগঠনিক ক্ষমতা কী সম সকলের শুভেচ্ছা সবার শুভ ইচ্ছার ওপর সে নির্ভরশীল সবাই যদি মনে করে তাকে মানবে তালে মানবে কেউ যদি কোথাও মনে করে মানব না তালে মানবে না কিছু করার এবং এই স্ট্রাকচারে যা শেষ পর্যন্ত দেখা যায় যে যার জন্যে সত্যজিৎ করা সোমেন্দুরায় বিঘড়ে বসলে আটকাবে কিন্তু সমিত্র থিয়েটার পর আটকে যায় কোন একটা লোক কোথাও একটা বাগড়া দিলে আটকে যায় দীভাষ চক্রবর্তীর থিয়েটারে কোথাও যার কোনো গুণ নেই নির্গুণ কোনো লোক যদি তিনটে লোক চলে যায় তাহলে আজকে বিবাহ চক্রবর্তীর একটা ভালো প্রোডাকশন বন্ধ হয়ে যেতে পারবে এই যে অ্যানুম্যাল হ্যাঁ এই অ্যানুম্যালির জন্যই অর্থাৎ এইটা কোনোদিনই আমরা চলছে তো চলছি বহুরূপী যেটা শুরু করেছিল আমার মনে হয় যে একমাত্র বহুরূপী যে বেসিক কাজ সম্বুদা করেছিলেন যার জন্য বহুরূপী এখনো আছে এবং এখনো একটা সেম্বলেন্স অব মানে কি বলবো গুড থিয়েটার অন্তত রুচিতে আর্টিস্টিক্যালি সেই হাইটে রিচ না করলেও অন্তত রুচিতে তার পাবলিকেশনে তার পোস্টারে তার ব্যবহারবিধিতে তার সমস্ত কিছুর মধ্যে ওই রুচিটার একটা পরিচয় পাওয়া যায় সেটা হচ্ছে সম্বুধা যে বলতে চেয়েছিলেন যেটা হচ্ছে যে থিয়েটারটা আমরা যা যা থিয়েটার দেখে এসেছি সেরকম থিয়েটার করবো না আমরা একটা অন্য রকমের থিয়েটার করব অন্য জীবন বোধের প্রকাশ ঘট আমাদের কাজকর্মের মধ্যে এবং সেই ছাপটা যেন আমাদের সর্বত্র সেটা থাকে আমাদের পাবলিকেশনে আমাদের সমস্ত কিছু এবং শিখতে হবে শরীরের যত্ন নিতে হবে গলার যত্ন নিতে হবে গলা সারতে হবে মিউজিকের সেন্স আনতে হবে এবং আর পাঁচটা লোকের থেকে জীবন ধারণে কিংবা ক্ষেত্রে কোনো বিলাস কিংবা অন্য কিছু নয় কিন্তু ভাবনা চিন্তার ক্ষেত্রে একটু অন্যরকম হওয়া দরকার সব কিছু করলাম করে থিয়েটারটাও করলাম এই ধরনের মানসিকতায় এই থিয়েটার চলতে পারে না যে বড়ো মাপের থিয়েটারের কথা বলা হয় এবং তার জন্যে উনি যেগুলো যে ব্যাপারে ইনসিস্ট করতেন সেই ব্যাপারগুলো আলটিমেটলি বহুদিন বহুরূপীকে ধরে রেখেছে এবং সবচেয়ে পুরনো গ্রুপ থিয়েটার এবং সবচেয়ে সলিড ফাউন্ডেশনের গ্রুপ থিয়েটার বলতে গেলে বহুরূপী কিন্তু এই মুহূর্তে তারপরে যে সমস্ত ঘটনা ঘটতে থাকল পশ্চিমবঙ্গের অর্থাৎ ওই যেটা বললাম যে আমরা বাইরের জিনিসটাই দেখি যে কি করে এই গ্রুপটা চলছে ও এরকম থিয়েটার করছে এরকম সেট করে এরকম প্রোডাকশন করে এরকম হল বুক করে এরকম এবার এই করে আরও কত মানে একের পর এক সেটা একটা মডেল মডেল দাঁড়িয়ে গেল এবং সেই অনুযায়ী তার ভেতরকার কি মেকানিজম তার ভেতরকার কি চিন্তা ভাবনা তার ভেতরকার কি প্রস্তুতি ছিল মানসিক সমস্ত কিছু এবং সম্ভবটা থেকে এসেছে সেই প্রফেশনাল থিয়েটারে খেতে মানে রাতারাতি তো হয়ে যায়নি হঠাৎ করে সে থেকে এলো না এই ব্যাপারগুলো তো আর দেখা হয় না দেখা রেডি মানে এন্ড প্রোডাক্টটা দেখা যায় আর এই এন্ড প্রোডাক্টটাকে নকল করে এন্ড মডেল করে সবাই এগোতে থাকে যার জন্য ভেতরে বিস্তর থেকে যায় এবং সেগুলো একটা সময় একটা সময় বসে পড়ে বাংলাটা বলেছে আর যেটা বললাম যেটা হচ্ছে যে এই সাংগঠনিক ক্ষেত্রে কোনো নিয়ম বের করা যায়নি যে কি করে এই ধরনের থিয়েটারটাকে বাঁচিয়ে রাখলে কি ধরনের সংগঠনের প্রয়োজন সে কি ডিরেক্টারটা ডিকটেটার শিক হবে না গ্রুপের হবে তাহলে সেই লোকগুলো তার যোগ্য কি করে তোলা যায় এই যে ব্যাপারটা এটা কোনো দিনই যার জন্য বিরোধ এসেছে এবং নাটকের দলের ডিরেক্টররা ব্যাপারটা থামাচাপা দিয়ে রাখার চেষ্টা করেছে বলে কাজটা তোলে মানে করেনি নি আমরা কোনো ওই লং টার্ম কোনো ব্যাপারে যা হয়নি চিন্তা ভাবনা ছিল না হ্যাঁ ব্যাপারটা ভাবা হয়েছে যে আমার প্রোডাকশন করতে হবে শুধু প্রোডাকশনটার জন্য হ্যাঁ ভাই ঠিক আছে তাকে ইয়ে করে ম্যানেজ করে ঠিক আছে আমার প্রোডাকশনটাই হচ্ছে মুখ্য। প্রোডাকশনের তার প্রোডাকশন করা হয়েছে শো করা হয়েছে কল শো করা হয়েছে তাও বলবো কল শো করা হয়েছে কিরকম আমার যদি এটা শিল্প ভাবনা থাকে যে আমি একাডেমির মাপে একটা মঞ্চ তৈরি করেছি মঞ্চ মঞ্চসজ্জা তৈরি করেছি দৃশ্য তৈরি করেছি এখানে এটা বসবো ওখানে এটা বসবো এখানেও তো বসবো ওটা ব্যালেন্স করবো ওটা ব্যালেন্স করবে এই তার হাইট এই তার ওয়েট এই তার সমস্ত হ্যাঁ সেখানেও আমরা কি করেছি না সেখানেও তো আমরা গিয়ে বাইরে গিয়ে যখন আমাদের বলেছে যে আজকে কিন্তু স্টেজটা করতে পারলাম না তিরিশ ফুট চেয়েছিলেন ওটা কুড়ি ফুট করে অর্থাৎ একটা পেন্টিং আমি এই বাড়ি থেকে শিফট করলাম গল্পেরা ছোট্ট বাড়িতে কেউ বললো টার মানাচ্ছে না কেটে ঠিক করে নেই করে এই ধরনের তো আমরা থিয়েটারে অভ্যস্ত হয়ে গেলাম আস্তে আস্তে এই যে মানে গন্ডগোল হতে হতে হতে হতে আলটিমেটলি দাঁড়লো যে একজন ডিরেক্টর থাকবে ঠিকই অন্যদের কিছু বিশেষ কিছু করা থাকবে না নিজেদের প্রস্তুতি নিজেদের থিয়েটারে যোগ্য করে তোলার খুব একটা ব্যাপার থাকবে না সে গিলে দেবে গিলিয়ে দেবে খাইয়ে দেবে সে একটা মোটামুটি ম্যানেজ করে লোক যে বুঝে ঘরে স্ক্রুপ জোগাড় করে এটা প্রোডাকশন বেশ ভালো করে তাঁর করিয়ে দেবে এইটা তার উপর ইয়ে করা আর সবাই মানে সবার মধ্যে হবে আমারও তো কন্ট্রিবিউশন রয়েছে আমরা সবাই সমান হ্যাঁ এই যে একটা বিচিত্র অবস্থার সৃষ্টি হলো গ্রুপে এইগুলো থেকে সমস্ত গণ্ডগুলিগুলো পরবর্তীকালে ঘটতে আরম্ভ করবো এই যেটা বলছেন আপনি একটা ডিরেক্টর টেনশন অবুক এই সাংগঠনিক ক্ষেত্রে নানা রকম গণ্ডগোল হ্যাঁ কিন্তু আমি মনে করি যে এটার সমুদরাও সমাধান বের করতে পারেননি কি পারেন পারেননি অজিতেষ বন্দ্যোপাধ্যায়ও পারেননি আমরাও পারেননি যে কি করে এই ব্যাপারটা যে ভালো থিয়েটার করবো হ্যাঁ আর সংগঠনটা কি হবে তার এটা এটা কেউ এবং সংগঠনের মধ্যে এই সম্পর্ক কখন সম্পর্ক সংগঠন কিছু ছিল নান্দিকার শুরু হয়ে গেছে ষাট সালে তখন ষাট সালে শুরু হয়ে গেছে কিন্তু আমি তখন নান্দিকারে যাইনি তখন ওই যেটা বললাম ওই ধ্রুব প্রদীপ্ত তারপর আমাদের প্রবোধ মৃগাঙ্কু এদের এরা একটা থিয়েটার করে সেখানে এরা ওই কন্টেম্পোরারি আর্টিস্টদের যে ঘরটা আছে আমাদের জ্যোতির উল্টো দিকে বোধ সেই ঘরটাতে রিহার্সাল হতো আমাদের হিমানী চক্রবর্তী ও তখন ছিল ও আমরা গোস্ট রিহার্সাল দিচ্ছিলাম লাস্টে তার আগে ছোট ছোট দু একটা নাটকে আগের বার বললাম নাকি মনে নেই আমার পরশুরামের নাটক নাটক করেছিলাম গোস্ট ওটা রিহার্সাল দিচ্ছিল এখন সেই কিন্তু আমি রোল ওদের মধ্যে জুনিয়ার মোস্ট আমি অভিনয় করতাম আর মোটামুটি অর্গানাইজেশনাল কাজকর্ম দ্বারা কিছু কাজকর্ম হবে ভালো হবে এই ধরনের একটা ইম্পর্টেন্স অন্তত আমাকে দিত ওরা আমার থেকে অনেক সিনিয়র হওয়া সত্ত্বেও ইতিমধ্যে যেটা ঘটলো সেটা হচ্ছে যে আমার এটা রাজনৈতিক চিন্তা ভাবনা কলেজ থেকে আস্তে আস্তে পাল্টাতে শুরু করেছি ছিলেন কিন্তু প্রেসিডেন্সি কলেজের ঢোকার পরে আস্তে আস্তে আমার মনে আছে প্রথমে ঢুকলাম যখন এক পয়সা ট্রাম প্রথম ক্লাসই হল না দীপেন্দা সেই লাফিয়ে টেবিলের উপর উঠে বক্তৃতা দিত ইয়ে সেই তিন বর্ষার এক বর্ষার ট্রাম্প আন্দোলন থেকে আস্তে আস্তে এদের সঙ্গে বন্ধুত্ব হতো ইতিমধ্যে বাইরের থিয়েটার প্রতি এক্সপোজ বহুলপী যেটা বললাম এই করতে করতে আমার একটা দিকে একটা আমার আকর্ষণটা বাড়লো এবং ওই দিকটাতে টানল আমাকে এবং আমার দমদমেও যেখানে ছিলাম সেখানে ইলেকশান টিলেকশানে খুচখাচ ছোটোখাটো কাজ করা তখন অত ব্যাপকভাবে তো পার্টির প্রসার ঘটেনি সেখানে আলাদাভাবে পার্টির মেম্বার না হয়ে পার্টির সঙ্গে ওই ধরনের যুক্ত না হয়ে। আলাদাভাবে ইলেকশনে যতটুকু সাহায্য করা যায় করে। আর পাড়াতে বহুল সেখানে আমি ওটা ওয়ান অ্যাক প্লে করলাম এবং সেই ওয়ান অ্যাক্ড প্লে কম্পিটিশনে নাম দিয়েছিলাম ওয়ান্লেটা কলেজে পড়েছি আমরা সেটা নিয়ে নাম দিয়েছিলাম সেটা বিবেকানন্দ সেন্টিনারিতে করেছিল কিছু লোক ওই দমদম পাড়ায় আর অজিতেশবাবুরঙ্গুলি নব সয়ু নতুন তে বেরিয়েছিল নবসায়ঙ্গে অজিতবাবু খুব ভাল লাগে সেই প্রথম অজিতবুষের পরিচয় অশোক গিয়েছিল অশোক নান্দি প্রথম থেকে যুক্ত অশোক আবার দমদমেও থাকে তো অশোক আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে তার আগে বোধ হয় না তার আগে না তারপরই একবার বোধহয় দেখতে গেলাম নাকি তার না তার আগেই গিয়েছিলাম ওই নাট্যকারের সন্ধানে দেখতে তখন পরিচয় করিয়ে দিয়েছিল অশোক